जांकर नायक देखांगी नात्वांगी प्रति रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल्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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الامین نبينا وحبيبنا وقائدنا وقدوتنا محمد وعلى آله واصحابه وازواجه وذرياته وعلى من تبعهم بإنسان إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك বাদ পৃথিবীর যে প্রান্তে যে দেশে বসে পৃষ্টি বাংলার সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি বন্ধুগণ আমরা সবাই মিলে ধারাবাহিক আমাদের এই আয়োজনে মোহাম্মদ সো আলী ওসাল্লামের জীবন তার সিরাতকে জানতে চাচ্ছি কারণ তার জীবন এবং সিরাতের প্রত্যেকটি অধ্যায় আদর্শ করে পাঠিয়েছেন মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামকে তাই একটি মানব অথবা দানবের জন্ম থেকে নিয়ে অনন্তের পথের জীবনের যতগুলো প্রেক্ষাপট বা মুহূর্ত রয়েছে হাম্মদাহীবনে প্রায় সবগুলো কষ্ট না হয় আমরা আজকের আমাদের আলোচনায় মোহাম্মদ সাল্লাহ জীবন থেকে একটি আদর্শকে আলোচনা করতে চাই যা আমাদের সমাজে অনেকের মধ্যে রয়েছে অনেকে জানতে চাই ও বটে আর এই বিষয়টি হলো পালক পুত্র এবং পালক নেয়া সংক্রান্ত বিষয়াদি এবং আনহা অর্থাৎ ১৫ বছর আগে তিনি যখন ২৫ বছর বয়সের যুবক ছিলেন তখন বিবাহ বন্ধন আবদ্ধ হন তৎকালীন চল্লিশ বছরের বিদ্যা জীবনে প্রায় ২৫ বছর পর্যন্ত কন্টিনিউ হয় রসুল সাল্লিউসাল্লামের পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আর খাদিজুল কুপার্লাহা তার ৬৫ বছর বয়স পর্যন্ত এই সুন্দর দাম্পত্য জীবনে তারা ধন্য ছিলেন এবং তাদের এই সুদীর্ঘ দাম্পত্য জীবনে তাদেরকে দান করেছিলেন জন্ম নিয়েছিলেন রসুল সাল্ল আলী ওসাল্লামের ঔরস থেকে সাদিজুল কুবরার্লা গর্ব থেকে প্রথম পুত্র সন্তান কাসেম আর এই দিক থেকে মোহাম্মদ আলী ওসাল্লামকে তাই লকব ছিল আবুল কাসেম তারপর জন্ম একে একে চার কন্যা সন্তান বা তৈয়ব যদিও কোন বর্ণনায় রয়েছে তৃতীয় আরেকজন পুত্র সন্তান একজনের নাম আবদুল্লাহ আরেকজনের নাম তাহের যিনি তাহের তার নাম তৈ্যেব রসুল সাল আলী এই পুত্র সন্তানরা ইন্তেকাল করেন তার নাম ইব্রাহিম কিন্তু ইব্রাহিম তিনিও ইন্তকাল করেছিলেন ষোল মাস বয়সে মাদিনাতুল মোহনা তৎকালীন উকাজ মেলা থেকে একটি পুত্র সন্তান কিনে এনেছিলেন যদিও কিনে এনেছিলেন তাই তার উৎসর্গ করে দেন মোহাম্মদ রাহমতুল্ল আলমী জগৎ সমূহের জন্য রাহমত তিনি পরম ভালোবাসা স্নেহ আর মমতা দিয়ে তাকে বড় করেন দাস বা গুলাম হিসেবে নয় আপন সন্তানের মতো ভালোবাসা দিয়ে এমনকি জায়েদ তিনিও মোহাম্মদ জায়দ কে আজাদ করতে গিয়ে দুইটি বর্ণনা রয়েছে একটি হলো নিজেই আজাদ করে দিয়েছেন সূচনাতেই কবর আদি আল্লাহ তাকে উপহার দেওয়ার সাথে সাথেই আরেকটি বর্ণনা রয়েছে না তিনি আজাদ করলেন এবং ঘোষণা সিরিয়ার অধিবাসী ছিলেন তিনি দাস বংশীয় ছিলেন না বা কৃতদাস বংশীয় ছিলেন না তার মা বাবা ধনী ছিলেন তাকে ডাকাতি করে নিয়ে এসেছিল কোনো বর্ণনায় রয়েছে তিনি তার বাবা চাচা তাদের সাথে খুঁজছিলেন অনেক দিন থেকে জায়দের পিতামাতা। অপরদিকে ডাকাতরা তাকে ডাকাতি করলো ডাকাতি করে নিয়ে এলো মক্কার উকাস বাজারে কোনো বর্ণনায় এভাবেও রয়েছে ডাকাতরা বিক্রি করে দিল আর একজনে কিনলো সে আবার মুনাফার আশায় আরবের তৎকালীন বিক্রির জন্য নিয়ে এলো জায়দকে আর পয়সা দিয়ে কিনে নিলেন্লাহ আলী এবং খাদিজা রাদি আল্লাহ আনহার দম্পতির পরিবারে বড় হয়ে উঠলেন এক পর্যায়ে কয়েক বছরের মধ্যেই জায়েদ এর খবর ছড়িয়ে পড়ল কি বাবা চাচা যারা খুঁজছেন চতুর্দিকে কোথায় গেল আমাদের সন্তান তারাও পেলেন খুঁজ হারিয়ে যাওয়া সন্তান তার সন্ধান যখন পেলেন জায়দের পিতা চাচা তারা ছুটে এলেন সুদূর সিরিয়া থেকে মাকাতুল মুমায় মোহাম্মদ বিন আবদুল্লা আলহি আফজলাস্লা তলিম এবং খাদিজাবিন তোয়াইলেদ এই দম্পতির কাছে জায়েদের পিতা হারেস এবং চাচা কাপ এই দুইজন এলেন প্রথম এসে মোহাম্মদ আলি আফজুল্লাম তথা বিশ্বনবীর কাছে খুব বিনয়ের সাথে নিজেদের পুত্রের পরিচয় নিজেদের পরিচয় পেশ করলেন পুত্র ও চিনলেন বাবা আর চাচাকে তারপর সবিনয় আবদার করলেন জায়েদ সে আমাদের সন্তান আমরা দরিদ্র নই আমরা তাঁশ নই হ্যাঁ আমাদের সন্তান ডাকাতি হয়ে বিক্রি হয়ে দাস হিসেবে রয়েছে এটা আমাদের জন্য কলঙ্কের আপনি মূল্য নির্ধারণ করে দিন আমরা আমাদের পুত্রকে মুক্ত করে নিয়ে যেতে চাই বন্ধুগণ বিশ্বনবী সালিউ যদিও সিরাতের গবেষকগণ কিংবা তখনই রসুলের রেসা আলাত হননি অনেকের মতে নবুত পেয়েছেন তার তারপরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিউ আমাদের জন্য অনুকরণীয় আদর্শ কারণ পয়সায় কিনে আনা বালক তাকে মুক্ত করার জন্য তার বাবা চাচা সানন্দে পয়সা দিয়ে নিতে চাচ্ছে না যদি নিতে চাও এমনি নিয়ে চলে যাও মোহাম্মদ আলী আমাদের জন্য আদর্শ তিনি বললেন পয়সার তো দরকারই নাই বরং জায়দকে মুক্ত করে দিয়েছি নিয়ে যাও তাকে কিন্তু জায়দ কি করলেন দেখুন বাবা আর চাচা চিনলেন পরিচয় পেলেন কিন্তু যে বাবা চাচা তাকে আপন করে কলিজার ধন ফিরিয়ে নিয়ে যেতে এসেছে ওই বাবা চাচাকে জায়দ উত্তর কী দিলেন পৃথিবীর ইতিহাস সাক্ষী জায়দ বললেন আমি মুক্ত স্বাধীন তবে জেনে রেখো তোমরা আমাদের মা বাবা তুমি আমার বাবা তুমি আমার চাচা বাবার ঔরস থেকে আমি জন্ম নিয়েছি আর চাচা তুমি আমার রক্ত সম্পর্কীয় আত্মীয় কিন্তু আমি তোমাদের চেয়ে আমার জীবনে বেশি অগ্রগণ্য করে ভালোবাসি বিন আবদুল্লা সাল্লাহ তাই তোমরা এর দূর এসেছ আমি খুশি হয়েছি আমি ধন্য হয়েছি আমাকেও তোমরা দেখে যাও আমি ভালো আছি ধন্য আছি কিন্তু দরবারে নবী থেকে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করো আমি যাব না বন্ধুগণ ওই যে দেখুন ইমান ইমান ততক্ষণ কমপ্লিট হবে না যতক্ষণ একজন মানুষ তার বাবা তার মা বাবা আত্মীয় স্বজন এমনকি নিজের চেয়েও পিতা মাতা ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় সবার চেয়ে বেশি ভালো না বাসবে সামনে রসুল আমি আপনাকে ভালোবাসি তবে নিজের চেয়ে নয় আমার নিজের জীবনটাকে বেশি ভালোবাসি কিন্তু আপনাকে আমার নিজের জীবন ছাড়া অন্য সবার উপরে ভালোবাসি বলেন এখনো পূর্ণাঙ্গ তারপর দেখুন বড় লোকের সন্তান ছিলেন ডাকাতের পাল্লায় পরে ডাকাতি করে নিয়ে এসে বিক্রি করে দিল কেনা গুলাম হয়ে আসলেন মোহাম্মদ বিন আবদুল্লাহামের ঘরে এতটা ভালোবাসা সৌহার্দ্য পেলেন তাকে মুক্ত করে দিলেন আর চাচার সাথে না গিয়ে আমি তোমাদের সাথে যাব না মোহাম্মদ সাল্লা এই দরবারে সারা জীবন থেকে যেত অনেক ঐতিহাসিকের মতে তখন মোহাম্মদ সাল্লাহাম নবুয় প্রাপ্ত হননি আবার অনেক ঐতিহাসিকের মতো তখন নবুত পেয়েছেন তবে নবুত পাওয়ার আগে এমনটি ঘটেছে বলে অনেকের অভিমত দেখুন নবুত পাওয়ার আগেই হয়েছিলেন সন্তান নিজের বাবা চাচার চেয়ে তাকে বেশি ভালোবাসে ইমান আনয়নের সহ ইমান পূর্ণ হওয়ার জন্য এটাই শর্ত সুতরাং মোহাম্মদের প্রতি আমাদের কলিজার ভালোবাসা নিজের জীবনের চেয়ে বেশি হওয়া উচিত আমি তোমাদের সাথে যাব না আমি এই আনহু তিনি পালক পুত্র ছিলেন তার ব্যাপারে আমরা আরো জানবো তবে একটি ছুট্ট বিরতির পর আমাদের সাথেই থাকুন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকান করা এটি প্রজ্ঞাপন কেতান কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহাকল্যাণময় ও নিরাময় बहुदी हेदाय मध्य चिंता ग देखान एसो कुरान छाय बुधवार रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगे बी My name is Fariq Zakhineh. I am Zikralaik. My name is Rusta Naik. You are the best of people who are from mankind. You can hear like, for believing and believing in Allah. You are the best of people who are from mankind. You are the best of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 সালামু আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুকান ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বিরতির আগে আমরা আলোচনা করছিলাম মুক্ত করে দিলেন বিশ্বনবী মোহাম্মদ যদিও মুক্ত ছিলেন অনেক আগেই কিন্তু বাবা আর চাচার সামনে মুক্ত করে দিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লি হুসাল্লাম কিন্তু জায়দ কি করলেন দেখুন বাবা আর চাচা চিনলেন পরিচয় পেলেন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 গুলাম হয়ে আসলেন মোহাম্মদ বিন আবদুল্লা সাল্লা ঘরে এতটা ভালোবাসা সৌহার্দ্য পেল সালাম তাকে মুক্ত করে দিলেন আর এর সবচাইতে সার্থক উদাহরণে না গিয়ে বলেন আমি তোমাদের সাথে যাব না মোহাম্মদ সাল্লা এই দরবারে সারা জীবন থেকে যেতে অনেক ঐতিহাসিকের মতে তখন মোহাম্মদ সাল্লাহাম নবুয় প্রাপ্ত হননি আবার অনেক ঐতিহাসিকের মতে তখন নবুয় পেয়েছেন তবে নবত পাওয়ার আগেই এমনটি ঘটেছে বলে অনেকের অভিমত দেখুন নবুৎ পাওয়ার আগেই যে ধন্য হয়েছিলেন যে একজন অন্য অন্য দেশের বংশের সন্তান নিজের বাবা চাচার চেয়ে তাকে বেশি ভালোবাসে ইমান আনয়নের সহ ইমান পূর্ণ হওয়ার জন্য তো এটাই শর্ত সুতরাং মোহাম্মদের প্রতি আমাদের কলিজার ভালোবাসা নিজের জীবনের চেয়ে বেশি হওয়া উচিত জায়দিন হা রেসা আনা প্রমাণ করলেন বাবা চাচাকে আমি তোমাদের সাথে যাব না আমি এই দম্পতির জন্য বাবা হারেসা এবং চাচা কাব দুজনে বিস্মিত হয়ে গেলেন এবং স্তব্ধ হয়ে গেলেন পুত্রের এমন সতৃপ্ত বক্তব্যে তারা বলেন ঠিক আছে আমরা খালি হাতি ফিরে যাচ্ছি তুমি থাকো আমরা বরং মাঝে মাঝে এসে তোমারে দেখা যাব তুমি এখানেই থাকো সিরাতের গবেষকগণ তুলে ধরেছেন জায়দ বিন হারেসা নিজেকে বাবা মা চাচা এদেরকে বাদ দিয়ে পরিবার বাদ দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে থাকাটাকে পছন্দ করলেন গুরুত্ব দিলেন থাকলেন এর স্বীকৃতি হিসেবে মোহাম্মদ সাল্লাহ আলীবসাল্লাম নিজে তার হাত ধরে যেহেতু তিনি তাকে মুক্ত করেছেন ছিলেন কিন্তু তাকে তিনি মুক্ত করে দিয়েছেন তার বাবা মা এসেছে মুক্ত মূল্য দিয়ে তাকে বাবা চাচা উপযুক্ত পন দিয়ে তাকে ফিয়ে নিয়ে যেতে চেয়েছে কিন্তু সে ফিরে যাবে না আর মামা কোন রকম মূল্য অথবা দাম বা পন নেবেন না যেহেতু তিনি স্বাধীন করে দিয়েছেন তাকে সুতরাং জায়দের এই মামা আসসালামের প্রতি ভালোবাসার বাস্তবতাকে স্বীকৃতি দিতে গিয়ে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম জায়েদকে হাতে ধরে নিয়ে কাবার প্রাঙ্গনে কুরাজদের সামনে ঘোষণা করলেন সে আমার উত্তরাধিকার স্বীকৃতি পালক পুত্র এই ব্যাপারে শরীয়তের সিদ্ধান্ত কি দেখুন মাহমদুল সাল্লামের জীবন দিয়ে রব্বুল আলমিন তা আবার আমাদের সামনে স্পষ্ট করে তুলেছেন মানুষ আবেগ উচ্ছ্বাস ভালোবাসা এবং পুত্র সন্তানের তীব্র কামনা থেকে কখনো পালক নেয় যেমনটা মোহাম্মদ সাল্লাম করেছেন কাবার প্রাঙ্গনে দাঁড়িয়ে বলেছেন সে আমার পুত্র আমি তার উত্তরাধিকার সে আমার উত্তরাধিকার কিন্তু আরো মালিক আল্লাহ পরবর্তীতে কর আন আল করিমে আয়াত নাজিল করে দিয়ে বিধান ঘোষণা করে দিলেন পালক পুত্র কন্যার ব্যাপারে কর আনালকারিমের রব্বুল আর্মিন বললেন রাজীব কোন পুরুষের পিতা তোমাদের কোন পুরুষের পিতা নন তিনি বরং তিনি আল্লাহ রসুল এবং তিনি সর্বশেষ العالمین পালক পুত্র এর দ্বারা বংশ নির্ধারিত হবে না উত্তরাধিকার পাবে না পালক পুত্র আর পালক পুত্র হয়ে যায় না বন্ধুক্ষণ পালক গ্রহণ করার ব্যাপারে আকাঙ্ক্ষা তৈরি হয় পুত্র অথবা কন্যা জন্ম না নিলে এই ক্ষেত্রে কোরআন আলকারী আমাদের সামনে তিনটি উদাহরণ তুলে ধরেছে এক নম্বর আল্লাহ করেছেন তিনি যাদের ইচ্ছে কোন দম্পতিকে কেবল পুত্র সন্তান দেন অথবা কাউকে কাউকে পুত্র এবং কন্যা দুটি মিলায়ে দেন অথবা ও আকিমান আর কাউকে তিনি পুত্র কন্যা কিছুই দেন না নিঃসন্তান রেখে দেন সুতরাংকে রাখে তাহলে এর উপর সন্তুষ্ট বলে নিজেকে সাপোর্ট করে দিতে হবে কারণ সন্তান জন্ম দেওয়ার কেবল আল্লাহ এটা হল এক দুই নম্বর আল্লাহ তিনি ফাহান উন্মায়ুরিন যখন ইচ্ছা যা ইচ্ছা তা করতে পারেন তাই আল্লাহ বলতে পারেন বয়স হয়ে গিয়েছে স্বামী স্ত্রী দুইজনই বন্দা অতিবৃদ্ধা সন্তান হবে কেমনি দলিল রব আল উপস্থাপন করেছেন জাকারি আলী হিসাল অতিবৃদ্ধ ছিলেন তার স্ত্রীও ছিলেন বন্দা কিন্তু অতিবৃদ্ধ বয়সে সন্তানের ভালোবাসায় নামাজে দাঁড়িয়ে যখন সন্তান কামনা করলেন তার মেহরাবের ও বললেনিয়া আপনি অতিবৃদ্ধ আপনার স্ত্রী অতি বৃদ্ধা কিন্তু আপনাকে পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন পালক পুত্রের সাথে সম্পর্কের বিষয়ে স্পষ্ট করে দিতে গেলে স্বরং বিশ্ব নবী মোহাম্মদুল সালাম ব্যাপারে আয়াত নাজিল করেছেন যে জায়দ যিনি তার পালক পুত্র ছিলেন রব ওই জায়দ তালাক দেয়া স্ত্রীকে রব্বুল আলমিন নিজে সাথে বিয়ে পড়ায় দিলেন যাতে করে পালক পুত্রের বউ পালক্র ঔরসজাত পুত্রের মতো নয় ঔর যাকে বিয়ে করে বাবার জন্য জন্য জনমের তা হারাম। কিন্তু ঔরসজাত পুত্র যে নয় পালক পুত্র তার স্ত্রী তো বিধবা হলে অথবা তালাক প্রাপ্ত হলে বিয়ে করা যায় রসুলের জীবনে এমনটা ঘটিয়ে দেখে রব্বুল আলমিন আমাদের সামনে উদাহরণ পেশ করেছেন বন্ধু আসুন না এবং সুন্নাক্তৃক এই প্রদত্ত সিদ্ধান্তকে সানন্দে সাদরে গ্রহণ করে রব আল আমাদের সকলকে তৌফিকদিন আহমিনাম আলাইকুম আরাহমাত সার <Sess>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 जरो डबल वन थ्री 01132301 थ्री जिनो टू 01132302 डलर अट्ठाट नंबर जिनो 01132303 वन थ्री टू थ्री जिरो थ्री टा पाठ मेल कर रेट पीस टी डटी मानव